আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাক আলহামদুলিল্লাহ হির আলমিনাই বোনেরা বিশ টিভি বাংলার যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন কাদের পথে চলা যায় না সেই বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব। তারা কারা কারণ সেই পথ থেকে আমাদেরকে বাসতে হবে যাদের পথে চলা যায় না তারা হলো ইহুদি তারা হলো খ্রিস্টান তারা হলো পত্তলিক তারা হলো পৃথিবীর বিভ্রান্ত যত জাতি সকলেই যাদের নেতৃত্বে আছে ইহুদি জাতি এবং খ্রিস্টান জাত তাদের পথে চলা যাবে না কারণ সেই পথ হলো জাহান নামের পথ সেনাওতল জাহিম সেটা জাহার নামের পথ আপনি যদি সেই পথ ধরে চলেন জাহান নামে চলে যেতে হবে দেখুন ইহুদি জাতির প্রধানত বৈশিষ্ট্য হলো তারা জেনে আমল করে না জানে কিন্তু আমল করে না আর খ্রিস্টান জাতির বৈশিষ্ট্য হলো তারা না জেনে আমল করে আমল করে ঠিকই অনেক আমল করে কিন্তু সে আমলের পেছনে কোনো জ্ঞান নেই তাহলে এক দল জেনে শুনে আমল করে না আরেক দল আমল করে কিন্তু না জেনে আমল করে দুটোই একটা হলো জানে কিন্তু আমল করে না এটা সবচেয়ে বেশি খারাপ এই জন্য তারা মগ্বেলাহীন হয়েছে আর আরেক দল না জেনে আমল করে এরা হলো দল লীন বিভ্রান্ত যারা জানে কিন্তু আমল করে না এরা চলে শাহওয়াতের পিছনে শাহওয়াত অর্থাৎ প্রবৃত্তি যেমন খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড় তারা এর পিছনে ছুটে दुनिया का मजा ले लो दुनिया तो मारिया है तथे चले मनेंद फूर्ती करते चाय पृथ्वी ते आज के पृथ्वी दिखे तकाले व्यक्ति स्वाधीनतार नाम जा सब कर मन जत भोग विश मन भरे आसे सब किस चरितार्थ कर मद खेती इच्छे हम मद खावा ব্যবিচার করতে ইচ্ছে হলে ব্যবিচার করা হচ্ছে জুলুম করতে ইচ্ছে হলে হারাম খাবার ইচ্ছে হলে হারাম খাওয়া হচ্ছে আর কোনাতের পেছনে চলে যেমন সুরামের উনষাট নম্বর আয়তালা বলেছেন হখলা ফামত্তাপা উস শাহওয়াত एक दल लोक एसारा सलाद गुली के बर्बाद कर दिए शाहवात और शाहवात पे छुटे चले मन प्रवृत्ति मन जाए छुटे चलेमहर अवस्था हलो ए भोग छायर भोगला उपचे पड़े শুধু ভু এরা শুধু ভোগ করে চলেছে আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই শুধু খাওয়া পান করা এটার জন্য সে বেঁচে থাকে এরাও পর্যন্ত হয়ে গেছে মানুষ হয়েও আমরাও যদি তাদের মতো ওইভাবেই খেতে চাই প্রবৃত্তির পূজা ভোগ বিলাসিতার জীবন চাই তাহলে তো ইহুদিদেরও গজবের ভাগ নিতে হবে যাহার নামে যেতে হবে মিন জাহি আর যারা খ্রিস্টান তারা কিন্তু দুনিয়ার বোক বিলাসিতার পেছনে ছুটে নেই শাহওয়াতের পেছনে ছুটে নেয় শাহওয়াত আর বিশব্দ শাহওয়াত মানে হল নবসের কামনা মনের কামনা যৌন কামনা মানুষের যেই ক্ষুধা ক্ষুধার কামনা মানুষের যে পিপাসা मानुषर जो सड़िपुर जो दाबीगुलू आसबुल और एगुलिर पीछने इहुदिर चले बी मुसलिम मध्य जरा तरह अनुसारी हो पेने छूटे इधर परिणती इहुदीजे मत है और ख्रीस्टाना चले सुर पेचने सुबह हाथ हल धर्म मत देखते क्योंकि धर्म नए দেখতে এবাদতের মতো এই জন্য খ্রিস্টানরা ওটাকে মনে করে জীবনপাত করে সেটা করছে কিন্তু আসলে ওটা এবাদত নয় দেখতে শুনতে মনে হয় যেন এটা জিকির এই জিকির করলে মনে হয় আল্লাহ খুশি হবেন দেখতে শুনতে মনে হয় এই কাজটি মনে হয় যেন একটি আল্লাহর প্রিয় জিনিস আল্লাহর এবাদত আসলে সেটি আল্লাহর এবাদত নয় দেখতে শুনতে মনে হবে যেন এটি আল্লাহ শ্রদ্ধা আল্লাহ নবীর শ্রদ্ধা অথচ সেটি আল্লাহরও শ্রদ্ধা নয় আল্লাহ নবীর শ্রদ্ধার বিষয় নয় যেমন তারা ঈশা আলাহিসামকে আল্লাহ বলছে তারা ভেবেছে এটা ঈশাআ আলাহ সালামকে বিরাট মর্যাদা দেওয়া হলো একদল বলছে ঈসা সব গুণা খাতা যাতে ক্ষমা হয়ে যায় এই জীবন দিয়েছেন ওদের কাছে মনে হয়েছে এইভাবে বলে বুঝি ঈশাআ আলাহ সাল্লামকে অনেক সম্মানিত করলাম আসলে ওটা সম্মানিত করা হলো না ওটা অপমানিত করা হলো আসলে ইবলিসবহাত তৈরি করে এবং সাহহাতের পিছনে সে ছুটায় যাকে যেভাবে পরা যায় একদল লোক তারা এবাদত করতে ভালোবাসে না খুব একটা এরা শুধু দুনিয়ার ভোগ বিলার চায় ওদেরকে একবারে ভোগ দিয়ে জাহার নামে পাঠিয়ে দেয় ইবলিস আরেক দল লোক এরা ভোগী নয় এরা ত্যাগই টাইপের লোক ত্যাগ ছায় এবারত বন্দিকে চায় এরা আল্লাহ আল্লাহ আল্লাহকে চায় ওদেরকে সুবহাতের পিছনে ফেলে জাহার নামে পাঠিয়ে দেয় ঠিক আছে তুমি যখন ভোগ চাও না দরকার নাই তুমি সন্ন্যাসী হয়ে যাও ওরা করে সন্ন্যাসী হয়ে যাওয়া এটা তো অনেক ভালো তাদের কাছে মনে হয় যেন এটা একটা এবাদত সংসার ত্যাগ করে ফেললাম নারী সঙ্গ ত্যাগ করে ফেললাম দুনিয়ার সব কাজ বর্জন করে সারা দিন গির যায় ওদের কাছে মনে হয় এটা হাজার সেই ইয়াস বাহু রহমান এটা রহমানের এবাদতের মতই তো ইবলিস ওই জাল জিনিস দিয়ে ওদেরকে শেষ করে দিয়েছে যেমন এক হাজার টাকার একটা অরিজিনাল নোট এটা আপনার কাছে থাকলে আপনি ধন্য আপনার বিরাট কাজ আপনি করতে পারবে কিন্তু একদল লোক আপনাকে ধোকা দেওয়ার জন্য এই নোটের মতো আরেকটি নোট তৈরি করেছে সেটি আপনার হাতে ধরিয়ে দিয়েছে ওটা আসলে জাল কিন্তু দেখতে আপনার কাছে মনে হয়েছে এটা তো এক হাজার টাকার নোটই কিন্তু বাস্তব যেখানে নোট চেনে দোকানে গেলেন কিছু কিনতে ওখানে ধরা পড়ে গেলেন এর আগে চিনলেন না শুভ হাত হলো এরকমই যে দেখতে মনে হবে যেন এবাদত দেখতে মনে হবে যেন এটা তো জিকিরেই আসলে জিকির না যেমন একদম লোক মিলয়াত পরে নবী সাল্লা সাল্লামের শ্রদ্ধার জন্য ওনাকে খুব তারা মোহাব্বত করে এটা ঠিক আছে তারা দুরুদ বাদ দিয়ে সলাতু তাস্লিম বাদ দিয়ে তারা মিলয়াত পড়ে তাদের কাছে ওই মিলাদটা সলাত তসলিমের মতোই মনে হয় দরুদের মতোই মনে হয় অসুবিধে কি সেখানে তো আল্লাহ নবীর নাম আসছে তাকে আমরা সেখানেও শ্রদ্ধা জানাচ্ছি সেখানে তো আল্লাহর কোরআনের আয়াত বড় হচ্ছে মনে হচ্ছে যে না ওইটা তো এই দেখতে তো আসলে এক রকম জাল দুটো টাকা একই রকম মনে হবে পাঁচশো টাকা দুটো জাল নোট এক হাজার টাকা দুটো জাল নোট দেখতে তো একই রকম শুভ হাত হা যা ইয়াস বাহু হা এটা এটার মতো মনে হয় কিন্তু আসলে একেবারেই আকাশ পাতাল ব্যবধান টোটালি দুই ভিন্ন জিনিস এমন অসংখ্য এবার দাঁত সমাজে ছড়িয়ে রেখেছে এই ব্লিজ মানুষ সেগুলোকে এবাদত মনে করে করে তারা নিচ্ছে আর হয়ে যাচ্ছে তো খ্রিস্টানরা সাধারণত তারা এবাদত করতে গিয়ে এবাদতের মতো জাল এবাদত তারা ফেসে যায় জাল বন্দিগিতে তারা ফেসে যায় জাল জিকির জাল তরিকা জাল ভক্তি জাল ইমান জাল শ্রদ্ধা এসব ডুপ্লিকেট জিনিসে তারা ফেসে যায় রেজান তো একই রাহান নামে কারণে আর জাননাতে যাওয়ার কোন উপায় নেই প্রিয় ভাই বোনেরা এটি বড় ভয়ঙ্কর জিনিস দেখুন নবী সাল কি বলেছেন আমাদের কথা বলছেন উম্মতে মোহাম্মদ যদিও মূল দলটি হেদায়তের উপর থাকবে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম থেকে কেমত পর্যন্ত মূল উম্মত যারা মা আলাই ও আসবাবি নবজি যেমনটা বলেছেন যে আমি আর আমার সাহাবিরা যে পথের উপর থাকবো যারা এই পথের উপর থাকবে তাদের কোনো ভয় নেই এই আছে পর্যন্ত থাকবে। হবে না। কিন্তু বহু দল এই মূল উম্মত থেকে কেটে কেটে বাহাত্তর প্রকারের বিভ্রান্ত দল তারা হয় ইহুদিদের অনুসরণে তারা চলে যাবে না হয় খ্রিস্টানদের অনুসরণে চলে যাবে নবীজি বলেছেন যে অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে তোমরা এমন হয়ে যাবে একসময় তিনি সংবাদ দিয়ে গেছেন প্রিয় দর্শক সময় হয়েছে একটি বিরতির ইনশাল্লাহ বিরতির পর এসে আমার এই হাদেশটিতে ঢুকব বিরতি শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন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 सकाल आठ टीज मुहम्मद सल्लामी अबू हुररू अनहूत सल्लासल्ल्ल्ल्ल्लम आल्ला तारा बोलें मुमिन बंदार निकट जान्न व्यतीत को पुरस्कार नहीं जो अमी तर दुनिया प्रिय भाजन के उठिए नहीं सबर कर और सब आशा राखे से ही बुखारी अष्टम खंड मनगरण अध्याय हादिर संख्या छ हज़ार चारश चौबीस এমন অন্যায় থেকে বারণ করবে এটি মুমিনের কাজ একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী অধিকারী মানুষ क्यों इसलम दिए भलो आचरण बोझारे चरित्र गठने इतनी आठ ट सकाल भयंकर शबर हम मरार्थम विपद जखनी मानस के कबरे रखा है तक तार निकटे दु जन फिर आसें शि परी अनु তীরের ফলা একটা যেমন আরেক মতো হয় এক সমান হয় ঠিক এরকম সমান হয়ে যাবা তোমাদের একটা দল ঠিক ইহুদিদের মতো ওইরকম সমানে পাকাইহুদি হয়ে গেছে তারা না মুসলিম কিন্তু হলে কি হবে তাদের কালচার হলো যেমন যৌবনের জীবনে কারণের জীবনে তাদের কালচার হলো লিভিং টুগেদার নারী পুরুষ তরুণ তরুণী দিয়ে ছাড়া তারা একসাথে থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার ওপেন লাইফ কালচার মদ পান করে পানির মতো কিসের মাতা পিতার সেবা কিসের বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ কিসের কি শুধু এটা নবীজি বলেছেন যে হাজবাল কুসিল কুস্তাল যদি তারা কোন গুইসাপের ঘর্তেও ঢুকে লাদাখাল তোমরাও সেই গুইসাপের ঘর্তে ঢুকে যাবা তাদের পিছিয়ে পিছিয়ে তারা এই পথে গুইসাপের গর্তে তারা ঢুকেছে না জানি এখানেও কোনো একটা মডার্ননেস স্মার্টনেস এখানেও কোনো একটা সংস্কৃতি আছে এটাও একটা সংস্কৃতি গুইসাপের গর্তে ঢোকা মানে যা করবে তোমরাও তাই করবা ওরা দাড়ি কাটছে তোমরাও কেটে ফেলবা মোজ রাখলে তোমরাও লাগবা ওদের নারীরা যদি প্যান্ট পরে তোমাদের নারীরা প্যান্ট পরবে ওঠাই সভ্যতা ওরা স্কিন টাইট পোশাক করছে। এরাও স্কিন টাইপ পোশাক ওরা শর্ট কামিজ পরছে এরাও শর্ট কামিজ পুরুষের মতো ওই মেয়েরা শার্ট প্যান্ট পরা শুরু হয়েছে তোমাদের মেয়েরাও শার্ট প্যান্ট পরবে প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ এদের সাথে এমন মিশে যাব। এরা কি ইহুদি এবং খ্রিস্টান জাতি সাল্লা সালাম বলেন তাহলে কারা অবশ্যই এরা এটি সহি বুকারির হাদিস দেখুন হুম্মতে মোহাম্মদীয় ধারাটি ঠিক আছে তাদের সভ্যতা হলো মোহাম্মদ সাল্লি সাল্লামের সভ্যতা তাদের সংস্কৃতি হলো মোহাম্মদ সাল্লি সাল্লামের সংস্কৃতি তাদের লাইফ স্টাইল জীবনধারা নবজি যেমন ছিল আজও তেমন ওই সালাদ ওই শ্যাম ওই জাকাত ওই হজ ওই ড্রেস ওই বেশভূষা ওই চেতনা ওই জীবনধারা মূল মোটটি ওই ধারাতে আছে আলহামদুলিল্লাহ কিন্তু এদের ভিতর থেকে বেরিয়ে গেছে অনেক অনেক মানুষ একদল একটু আগে বললাম শাহওয়াতের পেছনে ইহুদিদের পেছনে চলে গেছে আরেক দল চলে গেছে ইহুদিদের সাথে মোশেকরাও আছে যারা মোশেক তারাও ইহুদিদের অংশ তারা পত্তলি আর আরেক দল চলে গেছে খ্রিস্টানদের পেছনে সুবহাতের পেছনে এরা আমুল করে কিন্তু না জেনে জিকির করছে বিভিন্ন তরিকা খ্রিস্টানরা যেমন বিভিন্ন তরিকা আবিষ্কার করেছে ঈশাআ সালামের দিন বাদ দিয়ে দিনের মতো আরেকটা জিনিস বানিয়ে নিচে দেখতে একই রকম কিন্তু জাল ওটা নিয়ে আল্লাহর কাছে ধরা পড়লে যাহান নাম অনেক তরিকা আছে এখন মুসলিমদের মধ্যে অনেক তরিকা যেমন খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক এক তরিকা অর্থোডক্স এক তরিকা এক একা কত কত তরিকা বাহাত্তর তরিকা খ্রিস্টানদের মধ্যে আছে আমাদের মধ্যে যারা ভালো লোক যারা আল্লাহকে চায় এরা ছুটে চলেছে মরিচিকার পিছনে সুবুহাতের পিছনে আলো ছেড়ে আলে পিছনে ছুটে চলেছে গভীর রাতে খুব বিশাল টেপান্তরে ফেজা একটা বাতি জলে যত এগোয় তত হারিয়ে যায় ওটা আসলে আলো নয় একটা রাসায়নিক বিক্রিয়া অথবা জিন শয়তান আমাদের ভালো মানুষগুলি ছুটেছে আলে আর পিছনে এই তরিকায় মুিদ হয়ে যাচ্ছে ওই তরিকায় মুিদ হয়ে যাচ্ছে ওই দরবার চলে যাচ্ছে এই দরগা শরীফে চলে যাচ্ছে ভালো লাগছে তার কাছে ভালো লাগছে তার কাছে মনে হচ্ছে এটা ধর্ম এটাই দিন না এটা দিন নয় মূল উম্মতে মোহাম্মদিয়ার মধ্যে কোনো আলাদা তরিকা নেই পুরো মুসলিম জাহানকে স্টাডি করুন মক্কামদিনা থেকে শুরু করে ছরের ইতিহাসে একদম আল্লাহ ছাড়া কোন ছত্য মাহবুদ নেই আর মুহাম্মদ আল্লাহ তার তরিকা ছাড়ার কোন তরিকা নেই এরা হলো মুলুম্মত এরা হেদায়তের উপর থাকবে আমাদের এই মূল ধারা থেকে মূল উন্মতের ভেতর থেকে যে একদল লোক ছোট ছোট ভাগে ভাগ হয়ে বাহাত্তর দল হয়ে যার নামে চলে যাবে তাদের কথা নবীজি বলেছেন আরেকটি হাদিসে তাখজা উম্মতি মা খাজাল করুন কেয়ামত কায়ম হবে না যাবদ আমার উন্মত অতীত যুগের মানুষদের চরিত্র গ্রহণ না করবে তাদের মতো না হয়ে যাবে শিব রান্বে তারা এক বিঘত গেলে এরা বাঁকা পথে এক বিঘত চলে যাবে বক্রপথের দিকে এরাও এক হাত যাবে কোনো দিক থেকে কম হবে না হলে আল্লাহ রাসুল রুমদের মতো কি নবীজি বললেন অমান ওরা ছাড়া কারা এটা রোমান পারস্যদের মতো হয়ে যাবে এটি সাহেব সাত হাজার নম্বর হাদিস सहे हादी पार्सिक देर मत पर अग्निपूजार ही रोमान ख्रीटान कलचार एकदल लोक ता ठीक सरकम ग्रहण कर मध्य से कृष्टिकालचार आज के यूरोपियान कलचार अमेरिकान कलचार विभिन्न कलचार नामे आज जा कलचार नाम जा উনিশশো সালে আমাদের দেশে বাংলাদেশের সর্বোত্তম সিনেমা ঢুকে তখন থেকে ১৯৫০ পঞ্চাশ পর্যন্ত একটা মেয়েও পাওয়া যায়নি সিনেমায় নাচবে গান গাইবে সেই জন্য পাওয়া যায়নি এটা ছিল না আর আজকে লক্ষ লক্ষ নারী সিনেমায় পুরুষদের পাশাপাশি তারা নাচ গান করছে এটা ঠিক ইহুদি খ্রিস্টান তাদের যে লাইফ একই লাইফ একই তারা মুসলিম এরা আর ওরা আর কোনও সে অবস্থা তৈরি হবে তৈরি হয়েছে এবং হবে যেমনটি নবুজি বলেছেন ইমসাখো কৌমিনা আখের ওরা এই মতের একটি দল কে আমাদের আগে বানর সুকুরে রূপান্তরিত করে দেওয়া হবে সাক্ষ্য দেয়ালাস তারা সলাত পড়ে হজও করে সিয়াম পালন করে বলা হলো তাহলে কি হলো যে তাদেরকে বানস্যকর বানিয়ে দেয়া হবে নবীজি বললেন ইত্তাতে বলল আজ এরা কায়না তলমা আজেব গায়িকা নায়িকা শিল্পী নাম দিয়ে গাইকা নায়িকা হলো এদের জীবনের সঙ্গী নেই কাঁধে করে একটা সেতারা নিয়ে যাচ্ছে একটা হারমোনিয়াম নিয়ে যাচ্ছে মনে হয় যেন কি বিরাট একটা মূল্যবান জিনিস আসলে ধ্বংসের হাতিয়ার প্রিয় ভাই বোনেরা এভাবেই এই উন্মতের মূল ধারা থেকে মূল ওলামা এ কেরাম যারা ইম্মা ইমাম যারা ভালো মুসলিম যারা এদের থেকে কাটাফ হয়ে হয়ে ছোটো ছোট বাহাত্তর দল হয়ে যাবে এদের কেউ চলে যাবে ইহুদিদের পেছনে শাহওয়াতের পেছনে আর কেউ চলে যাবে খ্রিস্টানদের পেছনে শুভ পেছনে এক দল দুনিয়ার মজা লুটতে লুটতে জাহার নামে যাবে আরেক দল খ্রিস্টানদের মতো জিকির করতে করতে আল্লাহকে পাওয়ার আশায় একেবারে সন্ন্যাসী বৈরাগী হয়ে দুনিয়া ত্যাগ করে তারাও জাহার নামে চলে যাবে কারণ তারা জনম যে আবাদত করেছে ওইটা আবাদত নয় মতো একটা কিছু কিছু যত জিকির করেছে জিকির নয় জিকিরের মতো একটা কিছু যে তরিকে ধরেছে ওটা শূন্য নয় নয় নবীজি সুন্নার মতই আরেকটা জাল নিয়ম পদ্ধতি পদ্ধতি গেছে প্রিয় দর্শক কত ভয়াবহ কথা তবে সুসংবাদ হলো নবী সাল্লাহটি যে আমার উম্মতের একটি দল আরেকটি হাদিসে রয়েছে ইন্দমা আল্লাহ এটি তীর মেজি দুই হাজার দুশো উনসত্তর নম্বর হাদিস আলবানি বলেছেন সহি আমার উম্মতকে আল্লাহ তালা কোনো বিভ্রান্তির উপরে গুমরাহির উপরে একত্রিত করবেন না আলহামদুলিল্লাহ মানে সবাই গুমরা হয়ে যাবে না ইহদিরা যেমন এখন সবাই গুমরা হয়ে গেছে খ্রিস্টানরা যেমন সবাই গুমরা হয়ে গেছে কেউ আর হেদা হেদায়তের উপরে নেই হেদায়তের উপরে থাকতে হলে এখন মুসলিম হতে হবে কিন্তু এই উম্মতে মুসলিমও সেরকম হবে না আলহামদুলিল্লাহ অতএব ধারার সাথে থাকুন হুম্মতে মোহাম্মদার মূলধারা যাদের কথা হলো শুধু কল আল্লাহ নেই আর কোনটা করতে পারি ইনশাল আমরা জান্নাতে যাব এটাই সেরাতে মুম আল্লাহ তফিক দান করুন